বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সারাথ কনন ডয়লের লেখা শার্ল অক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার সম্ভবত পৃথিবীর সব থেকে জনপ্রিয় গোয়েন্দা শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থর ইগনিশ স্কন ডয়েলের জন্ম বাইশে মে আঠেরোশো সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা শহরে ডাক্তারি পড়ে থাকলেও ছাত্রাবস্থাতেই গল্প লেখা শুরু করেন শারলক হোমসের আত্মপ্রকাশ বিটেন্স ক্রিসমাস অ্যানুয়াল ম্যাগাজিনে আঠেরোশো সাতাশি সালে আজকের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্লু কার্বাংল প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে আঠেরোশো বিরানব্বই সালের জানুয়ারি মাসে প্রধান চরিত্রে শ হোমস এবং ডক্টর ওয়াটসন গল্প পাঠিয়ে দ্বীপ শল হোমসের ভূমিকায় মি গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে অফ ব্লু দ্যুকার সে বছর বড়দিনে দুদিন পর আমি আমার বন্ধু শলকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম গিয়ে দেখি সে তার কাউচের ওপর গা এলিয়ে বসে আছে সামনে এক তাড়া কাগজ এবং পাশে একটা নোংরা জীর্ণ ফেল্টের টুপি টুপির পাশেই রাখা ম্যাগনিফাই গ্লাস দেখে বুঝলাম যে টুপিটা খুব মন দিয়ে দেখছিল ভুল সময় এসে পড়লাম একেবারেই নাচন তুমি এসে ভালোই করেছ তোমার সঙ্গে এইটা নিয়ে আলোচনা করতে পারলে আমার সুবিধেই হয় টুপিটার দিকে খুব দুর্দান্ত ফায়ারপ্লেস এর সামনে বসে নিজের হাত গরম করতে করতে আমি বললাম আ দেখে তো খুব সাধারণ টুপি বলেই মনে হচ্ছে কি এর পেছনেও কি ভয়ঙ্কর কোন অপরাধের গল্প লুকিয়ে আছে নাকি অপরাধ নয় তবে কয়েক লক্ষ মানুষ কয়েক হারিয়ে যাওয়া বর এবং দাঁড়াবে দার ওয়ান কে চেন তো সেই এটা দিয়ে গেছে মানে না কিন্তু ও খুঁজে পেয়েছে বড়দিনের ভোরবেলা আন্দাজ চারটে নাগাদ পিটন একটু মদটদ খেয়ে হেঁটে ফিরছিল টটন কোর্ট রোড দিয়ে ওর সামনে সামনে হাঁটছিলেন একজন লম্বা ভদ্রলোক কিঞ্চিত মদ্য মাথায় টুপি এক হাতে লাঠি এবং কাঁধের ওপর একটা হাঁস নির্ঘাত রোস্টের জন্য গুজ স্ট্রিটের মোড়ে আসতেই কয়েকজন গুন্ডার সঙ্গে ওনার ঝামেলা লাগে ধস্তা ধস্তিতে ওনার টুপি খুলে পড়ে যায় উনি নিজের লাঠি তুলে তাদের মারতে গেলে লাঠিটা গিয়ে লাগে একটি দোকানের জানালায় এবং কাঁচটা ভেঙে যায় ঠিক এই সময় পিটার এগিয়ে আসে ভদ্রলোককে সাহায্য করতে কিন্তু অন্ধকারে উনি পরা দেখে জানলার কাঁচ ভাঙার জন্য পুলিশ ওনাকে ধরতে এসেছে তাই সঙ্গে সঙ্গে কাঁধের হাঁসটা ফেলে দৌড় দেন এবং টটন হ্যাম কোর্ট রোডের পিছনের গলিতে অদৃশ্য হয়ে যান আর এইভাবেই পিটারসনের হাতে চলে আসে এই টুপি এবং একটি অপূর্ব হাঁস যেটা এতক্ষণ এসে নিশ্চয় করে খেয়ে ফেলেছে এই বাবা অন্য কি করবে বল হাসের একটি পায়ে একটা কার্ড বাঁধা ছিল যাতে লেখা ছিল হেনরি বেকার এবং এই টুপির লাইনি লেখা আছে কিন্তু কোনো ঠিকানা তো নেই আর লন্ডন শহরে তো কয়েক হাজার হেনরি বেকার আছেন খুঁজে পাবে কি করে তাহলে তারপর পিটারসন কি করলো দুটি জিনিসই আমার কাছে নিয়ে এসেছিল কিন্তু ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আমার মনে হল হাঁসটা একদিন রেখে দিলে সেটা পচে যাবে তাই ওটা আমি ওকেই দিয়ে দিলাম আর আমার কাছে পড়ে রইল এই টুপি কাগজে বিজ্ঞাপন দেয়নি না তো এই একটা টুপি থেকে তুমি মানুষটাকে খুঁজে বার করবে কি করে এই নাও টুপি আর এই নাও আমার ম্যাগনিফাইং গ্লাস আমার কাজ করার পদ্ধতি তো তুমি জানো দেখো দেখি কি বুঝতে পারো টুপি আর ম্যাগনিফাইং গ্লাস হাতে নিলাম खुबी साधारण कलो फल्ट टूपी बहु बचर व्यवहारे जीर्ण लाइन जाते रंग प्राय बोझा टूपिर धारे फीते लगानों फुटो करा फीते नहीं कालो -कालो छाड़ा धूलो अनेकगुलो छोप छाड़ा और तेम कि चोखे पड़लना कि देखते टूपीटा शर्लक के फिरत दिल তুমি দেখতে সবই পাচ্ছ বলছেন কিন্তু না খুব সহজেই বোঝা যাচ্ছে যেমন ধরো এই টুপি যার তিনি খুব বুদ্ধিমান তিন বছর আগেও তার আর্থিক অবস্থা বেশ ভালো ছিল কিন্তু এখন একটু খারাপ সময় যাচ্ছে দূরদৃষ্টি আগে ছিল এখন কম তার কারণ আর্থিক অনটনের ফলে অবসাদ হতে পারে তার ফলে বোধ তিনি আজকাল মদ খান এবং স্ত্রী এর সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয় এটা বড্ড বাড়াবাড়ি হচ্ছে শরীর মন্তব্য সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে বলে চলল কিন্তু নিজের আত্মসম্মান সম্পূর্ণভাবে জলাঞ্জলি দেননি বসে কাজ করেন বাইরে খুব কম যান সম্ভবত মোটা মাঝবয়সী কোঁকরাচুল যেটা গত কয়েকদিনের মধ্যে কাটা হয়েছে এবং তাতে উনি লাইম ক্রিম লাগান আর তাছাড়া ওনার বাড়িতে বোধ এখনো গ্যাসের আলো বসেনি এতো গল্পের গরু গাছে উঠেছে শ্যালক সে কি অথেন তুমি সত্যিই বুঝতে পারছ না না আমি বোধ খুবই বোকা উনি যে বুদ্ধিমান সেটা তুমি টুপি দেখে কি করে বুঝলে শালক টুপিটা নিজের মাথায় পরে দেখালো তার তুলনায় টুপিটা বেশ খানিকটা বড় কিউবিক ওয়াটসন, যার মাথা এত বড় তাতে কিছু তো আছে আগে খুব জনপ্রিয় ছিল আর তাছাড়া এটার এখন অবস্থা খারাপ হলেও দেখে বোঝা যাচ্ছে যে নতুন অবস্থায় এটা খুবই দামি ভালো জিনিস ছিল যে মানুষ তিন বছর আগে এটা কিনেছে কিন্তু তারপর থেকে আর নতুন টুপি কিনতে পারেনি নিশ্চয় অবস্থা পড়েছে না আলাদা করে করাতে হয় যাতে জোরে হাওয়া দিলে টুপি উড়ে না যায় উনি এটা করিয়েছিলেন কিন্তু তারপর ফিতে এটা খুলে যেতে নতুন করে আর লাগাননি এই ধরনের গোলমাল অবসাদ আর মদ খাওয়া থেকে হয় অনেক সময় কিন্তু তাও দেখো বেশ কয়েকটা দাগ কালো রং দিয়ে ঢাকার চেষ্টা করেছেন তার মানে আত্মসম্মান একেবারে খুইয়ে ফেলেননি ছাড়া আর যা বলেছি বয়স চুল চুল কাটা লাইন ক্রিম সবই এই লাইনিংটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে তাছাড়া টুপিতে যে ধরনের ধুলো লেগে আছে সেটা রাস্তার ময়লা নয় বাড়ির ঝুল জার মানে উনি বাইরে বিশেষ বেরোন না কিন্তু স্ত্রী সঙ্গে সম্পর্ক তোমার স্ত্রীবাস সব প্রশ্নেরই উত্তর আছে তোমার কাছে কিন্তু ওনার বাড়িতে যে গ্যাস নি সেটা জানলে কি করে পাঁচ পাঁচটা মোমের দাগ আছে টুপির ওপর ওয়াটসন একটা দুটো থাকলে তাও একটা কথা ছিল এতগুলো দাগ মানে সম্ভবত সিঁড়ির ওপরে মোমবাতি জলে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়েই এগুলো হয়েছে এবার সব পরিষ্কার আমি বলতে যাচ্ছিলাম যে এত কাণ্ড করে সময় নষ্ট করছে কারণ সেই অর্থে কোনো অপরাধ তো হয়নি এমন সময় প্রচন্ড উত্তেজিত ভাবে ঘরে ঢুকলো পিটার্স ওই হাসটা! কি হয়েছে জ্যান্ত হয়ে ডানা মেলে উড়ে গেছে নাকি गला बीटरसन डान हाथ बाड़िए दिल खोला मुठर मध्य मटर दाना आकार झलमले नील पाथर जार दूतीते चोख धाधिए गल शेजित भाव उठे बस लाई चुख पीटरसन तुम्हें कि खुजे पे হিরে স্যার যেমন তেমন হিরে নয় এতক্ষণে আমার খেয়াল হল হারিয়ে যাওয়ার পর বিজ্ঞাপন ইউনিক জিনিস কত দাম বলা শক্ত কিন্তু খুঁজে দিতে পারলে হাজার পাউন্ড পুরস্কার যখন পাওয়া যাবে জিনিসটা দাম অন্তত তার কুড়ি গুণ হাজার তার বিরুদ্ধে কয়েকদিনের মধ্যেই শুরু হবে শালক তার সামনে টেবিল হাতড়ে বাইশ তারিখে টাইমটা বার করল দেখি কাগজে কি লিখেছে প্লাম্বার বয়স ২৬ চুরির দিন হোটেল কর্মচারী জেমস রাইডার তার সঙ্গে কাউন্টেস মর্কর ড্রেসিং রুমে গেছিল কিছু কাজ করাতে তাকে অন্য কাজে হঠাৎ করে চলে যেতে হয় তাই হর্নার ঘরে একা ছিল হুম। ফিরে এসে দেখে হর্নার নেই কাউন্টেস এর দেরাজ ভাঙা আর কাউন্টেসের গয়নার বাক্স বিছানার উপর খোলা রয়েছে তদন্তকারী অফিসার বি ডিভিশনের ইন্সপেক্টর ব্র্যাড স্ট্রিট হম সবই তো বুঝলাম কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই পাথরটা কন্টিনেন্টাল হোটেল থেকে টটেনহেম কোর্ট রোডের একটি হাঁসের গলার ভেতর গেলো কি করে এবং এর সঙ্গে মিস্টার হেনরি বেকার কোনোভাবে কি না ভদ্রলোককে এবার তো খুঁজে বার করতেই হচ্ছে কিভাবে কাগজে বিজ্ঞাপন দেব আর কাগজের পেন্সিল দাও তো বচ্ছেন এই না হম এবার দেখা যাক গুজ স্ট্রিটের মোড়ে গতকাল রাতে মিস্টার হেনরি বেকারের একটি হাঁস এবং একটি কালো ফেল্টের টুপি পাওয়া গেছে উনি যদি এগুলো ফেরত চান তাহলে আজ সন্ধে সাড়ে ছটায় টু বি বেকার স্ট্রিটে যোগাযোগ করেন কিন্তু এই বিজ্ঞাপন ওনার চোখে পড়বে কি আমার তো মনে হয় বলছেন ওনার যা আর্থিক অবস্থা তাতে এটা ওনার কাছে বড় একটা লস উনি কাগজের বিজ্ঞাপনের দিকে নজর রাখবেন বলেই আমার মনে হয় পিটারসন এ নাও কাজে লেগে পড়ো কোন কোন কাগজে দেব স্যার গ্লোব সেন্ট জেমস ইভিনিং নিউ স্ট্যান্ডার্ড একো আর সে যে কাগজের নাম তোমার মাথায় আসে আর এই পাথরটা স্যার ওটা আমি রাখছি আরেকটা কাজ করে দিও পিটারসন ফেরার রাস্তায় একটা হাঁস কিনে রেখে দিয়ে যেও ভদ্রলোক এলে তাকে দিতে হবে টাকা। বেরিয়ে গেলে পাথরটা হাতে তুলে নিয়ে মন দিয়ে দেখতে দেখতে লাগলো সুন্দর কিন্তু কি ভয়ঙ্কর জিনিস এই একটি পাথরের জন্য এখনো পর্যন্ত দুটো খুন হয়েছে একজনের মুখে অ্যাসেড ছোনা হয়েছে একজন আত্মহত্যা করেছে এবং এটা যে কতবার চুরি হয়েছে তার কোনো হিসেব নেই আর এই সমস্ত কিছুর কারণ কি জানো কি কারণ কার্বাংকল লাল হওয়ার কথা কিন্তু এটা নীল কাউন্ট্রিস্টে জানিয়ে দেওয়া দরকার যে আমরা এটা খুঁজে পেয়েছি আচ্ছা হর্নার কি তাহলে চুরি করেনি সেটা এখনো বুঝতে পারছি না আর হেনরি বেকার মিস্টার হেনরি বেকার বোধ হয় সম্পূর্ণভাবেই নির্দোষ কিন্তু সেটা উনি যতক্ষণ না আমাদের সঙ্গে দেখা করতে আসছেন আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারছি না তাহলে এখন অপেক্ষা এই তাহলে আমি বরং রুগী দেখে আসি সন্ধ্যেবেলা দেখা হবে বেশ সাতটাই দিনা চিকেন রোস্ট করছেন মিসেস হাটসেন আর যা দিনকাল পড়েছে আমি ওকে বলেছি মুরগিটার গলাটা একবার ভালো করে দেখে নিতে साढ़े छटार फिर देखी बेकार स्ट्रीटर दरजाय स्कम दाड़ रही निश्चय हेनरी कारण शैलकार्थाराथाटा बिराट बड़ जमा कपड़े दारिद्रे छु शिक्षित मन मिसेस हाथसन दरजा खुलतेजने एक संगे ओपरे उठल ঘরে ঢুকতেই বলে উঠল আপনি নিশ্চয়ই আমারই টুপি আপনার আরো একটি জিনিস আমাদের কাছে ছিল কিন্তু সেটা আমরা খেয়ে ফেলেছি হ্যাঁ খেয়ে ফেলেছেন হ্যাঁ আপনার হাসটা ওটা পচে যেত বলতে গেল তার জায়গায় আমরা একটা হাঁস আনিয়ে দিয়েছি আপনার জন্য আশা করি এতে আপনার কাজ হয়ে যাবে মিস্টার বেকার উঠে সাইড বোর্ডের দিকে এগিয়ে গেলেন তারপর হাঁসটা দেখে একটু লজ্জিত ভাবেই বললেন হ্যাঁ হ্যাঁ খুব হবে अवश्य हाँ गला हेनरी उद्देश्य टूपी और हम मेरीमास मेरीमेस বেরোতে গিয়েও থমকে গেলেন হেনরি বেকার ছিল আমি ভাবছিলাম বই বিক্রি করি জাদুঘরের কাছে বুঝলেন না তো দিনের শেষে আমি ইন বলে একটা পাবে যাই ওটা জাদুঘরের যদি কাছে তো মালিক উইন্ডিকেট এবছরের শুরুতে আমাদের জন্য একটি ব্যবস্থা করেছিলেন প্রত্যেক সপ্তাহে সামান্য কিছু পয়সা ওনার কাছে জমা করলে ওই বড়ো দিনের সময় আমরা সবাই একটা করে হাস পাব তারপরের ঘটনা তো আপনার জানা ঠিক আছে স্যার আমি তাহলে চলি এই বলে মিস্টার হেনরি বেকার বেরিয়ে গেলেন তোমার কি খুব খিদে পেয়েছে বলছেন না তেমন নয় তাহলে চলো হ্যাঁ কোথায় আলফা ইন বেকার স্ট্রিট থেকে হেঁটে অ্যালফা এন পৌঁছতে লাগল পনেরো মিনিট ঢুকেই আমরা মালিক মিস্টার উইন্ডি গেটে দেখা পেলাম নিজের আসল পরিচয় না জানিয়েই তাকে প্রশ্ন করল আচ্ছা আপনাদের কাছে হাস কি এখনো আছে না সব শেষ। সবশেষ হেনরি বেকার আমাদের বলছিলেন যে আপনি নাকি ওনাকে একটা দারুণ হাসের ব্যবস্থা করে দিয়েছেন আরে ওই তো বাজারের কাছ থেকে ধন্যবাদ মিস্টারে শুনুন আরে এই কিন্তু उन्डी गेट के अलक हर्न हर्ण रस्त काभिन गार्डन जाविन गार्डन बजार पौछे ब्रेकनब्रिजर दोकान खुजे पे असुविधे हल ना असुविधे अन् ब्यापारे रथे ब्रैकिनब्रिज तर दोकान बध कर এই যা হাঁস সব শেষ নাকি এখন তো দোকান বন্ধ করার সময় আপনি কাল সকালে আসুন ছিল যে নিতে বলল যে এতক্ষণে ব্রেকএন ব্রিজ মুখ তুলে একটু সন্দিগ্ধ চোখে শৈলকের দিকে তাকাল কে বলল আলফাইনের মালিক ওকে আমি দুডজন বেঁচেছিলাম ঠিকই হ্যাঁ খুব ভালো ছিল আচ্ছা আপনি ওগুলো থেকে পেয়েছিলেন এইবার রিজের এইবার্য চ্যুতি ঘটল সে অত্যন্ত বিরক্তভাবে শৈলকের দিকে ফিরে চেঁচিয়ে উঠলো এই আপনি কে বলুন তো মশাই হ্যাঁ তখন থেকে জ্বালিয়ে যাচ্ছেন কি চাই আপনার একটু ঝেড়ে গাছুন তো শৈলক যথাসম্ভব ঠান্ডা ভাবেই বলল। হ্যাঁ চটছেন কেন চটছেন কেন আসলে আমার বন্ধুর সঙ্গে আমি একটা বাজি ধরেছিলাম এই যে আমার এই বন্ধু আমার ধারণা ওগুলো দিশি হাঁস ওর ধারণা তা নয় বাজি কত টাকার বাজি পাঁচ পাউন্ড গেল আপনার পাঁচ পাউন্ড আগে আপনার বন্ধু ঠিকই বলেছেন ওগুলো দিশি নয় হতেই পারে না কি হতেই পারে না আমি মিথ্যা কথা বলছি দাঁড়ান এই বেল বেল দেখি এটি নাম রয়েছে পোল্ট্রি এবার বাঁদিকে তিন নাম্বারের নামটা পড়ুন হ্যাঁ এবার লেজারে ওই নামটা বার করুন করুন শেষ অর্ডার কি লেখা আছে বাইশে চব্বিশটা হাঁস সোল্ডিগেট আলফা ইন হয়েছে দোকান বন্ধ করার সময় যত সব ঝাঁপের শলক বেজার মুখ করে দোকান থেকে ফিরে যাচ্ছিল আমার সঙ্গে এমন সময় শুনি দোকান থেকে শব্দ। ঘুরে দেখি বেঁটে খাটো একটি লোক দোকানের সামনে দাঁড়িয়ে আর তাকে উদ্দেশ্য করেই চিৎকার পালা করে এসে সেই এক প্রশ্ন করে আমার সময় নষ্ট করছেন হ্যাঁ এতই যদি কৌতূহল তো যান না গিয়ে বুড়ি অক্সটকে গিয়ে জিজ্ঞেস করুন গিয়ে যান কিন্তু কিন্তু তিনি তো আপনাকে জিজ্ঞেস করতে বললেন আপনি যাবেন আমার কুকুরটাকে ছাড়বো আপনার পেছনে হ্যাঁ কুকুরের কথা শুনে আগন্তুক পিছিয়ে গেলেন এবং তারপর বাজারের একটি অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়লেন আমার কানে এলো শলকের উত্তেজিত কিন্তু ফিস ফিসে গলা চলো চলো বলছেন একে হারালে চলবে না কয়েক মুহূর্তের মধ্যেই আমরা আগন্তুককে খুঁজে পেলাম শলক পেছন দিক থেকে তার কাঁধে একটা টোকা দিতেই সে লাফিয়ে উঠল আপনারা কে কি চান কি ক্ষমা করবেন আপনি তখন ব্রেকএন ব্রিজের সঙ্গে যে কথা বলছিলেন সেটা আমরা শুনতে পাই আমার মনে হয় আমরা আপনাকে সাহায্য করতে পারি সাহায্য কী কী কিন্তু কিন্তু আপনি এই ব্যাপারে কি জানেন আলাপুরিদি আমার নাম শৈলক হোমস এবং সব ব্যাপারে খবর রাখাটাই আমার কাজ আপনি একটা হাঁস খুঁজছেন যেটা বুড়ি অক্সট বেঁচেছে ব্রেকএন ব্রিজকে আমরা তিনজনে তাতে উঠে বসলাম আগন্তুকের দিকে তাকিয়ে শৈলক জিজ্ঞেস করল এইবার আপনার নামটা বলুন তো आगंतुक मुखटा लाल बाकी कोनो को गोटा रस्ता रैलकर दिखेत दृष्टि तक बेकार स्ट्रीटे पोछते लागल आध घंटा घरे ढुके शैलक अभ्यर्थना सुरे बोले সেটা কোথায় সেটা এখানে এসেছিল এসেছিল এসেছিল মানে তারপর তারপর আশ্চর্যকাণ্ড মিস্টার রায়রা সেটা একটা ডিম পারলো । ठीक सेलक प्राय भेल एक बक्स खुले चोखे सामने तुले बड़ मुहूर्ते रईडर एक टले उठल चोख दुटो उल्टे गल से चेयर बसिए दिल कमुक ब्रैंडी खावाई रानिकता शर रहा বাক্স খুলে পাথর বার করে তারপর নিজেরাই চুড়ির খবর চতুর্দিকে ছড়িয়ে দিবেন। রাইডার হঠাৎ লাফিয়েছে লোকের পায়ে পড়লো বা আমার বাড়িতে মা বাবা আছে আমি জীবনে কখন আমি ওসব পরে হবে আগে এটা বলুন যে ওই পাথরটা হাঁসের গলায় ঢুকলো কি করে বলছি স্যার পাথরটা পেয়ে আমার মনে হয়েছিল যে পুলিশ আমার ঘর সার্চ করতে পারে তাই আমি ওই হোটেল থেকে বেরিয়ে আমার আমার বোনের বাড়ি যাই রোডের মিসেস ওক আমার বোন অক্সটকে বিয়ে করে হাঁস মুরগি আর ডিমের ব্যবসা ওদের ওই বড়দিনের জন্য আমার বোন আমার জন্য একটা হাঁস আলাদা করে রেখেছিল কিন্তু সেটা যে কোন হাঁসটা সেটা তো জানা ছিল না আমি দেখলাম একটা খাঁচায় দুডজন হাঁস রাখা আছে তারই মধ্যে একটার গলার ভেতরে আমি পাথরটা লুকিয়ে রাখলাম সে সেদিনেই বেলা পরের দিন ভরে উঠে আমি হাঁসটাকে নিয়ে নিজের বাড়ি গেলাম কিন্তু তার গলাটা কেটে দেখি ভেতরে পাথরটা নেই তখন আমি বুঝতে পারলাম যে একই রকম দেখতে দুটো হাঁস ছিল আমি ছুটতে ছুটতে আমার বোনের বাড়িতে ফিরে গেলাম কিন্তু গিয়ে দেখি গিয়ে দেখি খাঁচা ফাঁকা সবকটা হাঁস বাজারে চলে গেছে তারপর তারপর আর বলতে হবে না उिट ना घर झड़ेर मतदिन बैरिएख घर दरजा सीढ़ी सीढ़ी सदर और सदर रस्ताय पोछते जेम्स रईडर बोधय तीन सेकेंडो लागे कमार मनटा एक बेपारे ही खचखच कर আর হর্নারের বিরুদ্ধে পুলিশের কাছে কোন প্রমাণ নেই কাজেই সে ছাড়া পেয়েই যাবে সিজন ওয়াটসন মানুষকে ক্ষমা করার এই তো সময় আহ খিদে পেয়েছে হ্যাঁ কারণ এবং হেনরি বেকারের চরিত্রে মি পিটারসন অগ্নি উইন্ডিগেট পুষ্পল ব্র্যাক রেজ সোমক জেমস রাইডার শুভদীপ চক্রবর্তী গল্পের অনুবাদ রেডিও রূপান্তর শব্দ গ্রহণ এবং ডক্টর ওয়াটসনের ভূমিকায় দ্বীপ পর্ব পরিচালনায় দ্বীপ এবং গধুলি ধনী পরিকল্পনা এবং আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন পত্রী এবং আলতামাশ পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক শেষ হল স্রাথ কন ডয়েলের লেখা শার্ল অফ হোমসের দ্য অব দ্য ব্লু কার